আয়সা রদ্লাহ তু হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ আলাইস্লাম এর কোনো স্ত্রীর প্রতি এতটুকু ঈর্ষা করিনি যতটুকু খাদিজা রজিল্লাহ তু আল্না এর প্রতি করেছি কেননা আমি নবী সাল্লাহ আলাইসাল্লামকে তার কথা বারবার আলোচনা করতে শুনেছি অথচ আমাকে বিবাহ করার আগেই তিনি ইন্তেকাল করেছিলেন খাদিজা রদে আলাহ তু জান্নাতে মনিমুক্তা খচিত একটি প্রাসাদের খোঁজ খবর দেওয়ার জন্য আল্লাহ তাল্লাহ নবী সাল্লাহ আলাইস্লামকে আদেশ করেন কোনোদিন বকরি জব হলে খাদিজা রদিয়ালহতালাহা এর বান্ধবীদের নিকট তাদের প্রত্যেকের দরকার মতো গোস্তও নবী সাল্লাহ সাল্লাম উপ ঢুকুন হিসেবে পাঠিয়ে দিতেন